জাবির ইবিন আবদুল্লাহ রজিল্লাহ তালাহনতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহাম খন্দকের যুদ্ধের দিন লোকদেরকে ডাক দিলেন জুবাই রজিল্লাহ তাল্লান্ন ডাকে সাড়া দিলেন পুনরায় তিনি লোকদেরকে ডাক দিলেন আবারও জুবাই রজি আহতআ আল্লাহ সে ডাকে সাড়া দিলেন পুনরায় তিনি লোকদেরকে ডাকলেন আবারও জুবাই রজি আলাহ আল্লাহ সে ডাকে সাড়া দিলেন নাবী সাল্লাহ সাল্লাম বলেন প্রত্যেক নাবির জন্য একজন বিশেষ সাহায্যকারী থাকে আর আমার বিশেষ সাহায্যকারী হচ্ছে জুবাইয়ের সুফিয়ান রহমতুল্লাহ আল্লাহি বলেন হাওয়ারই সাহায্যকারীকে বলা হয়